Oh, oh, oh.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 এবং তাদের সাথে জোরে চেছি এ কথা বলবে না বরং তাদের সাথে সম্মান জড়িত কণ্ঠে কথা বলবে এবং তাদের জন্য তোমাদের রহমতের বাদুকে বিছিয়ে দিবে আল্লা রব্বুল আলমিন কোরআনে আমাদের এই নির্দেশ দিলেন এবং এ কথাও বললেন তাদের জন্য দোয়া করে বলবে রব্বের হাম হুমা কামা রব্বায় আল্লাহ তুমি ওদের প্রতি রহম করো দয়া করো যেমন তারা আমার প্রতি দয়া করেছিল যখন আমি ছোটো শিশু ছিলাম আবদুল্লাহ বিন মাসুদের হাদিস আলোচনা হয়েছে পূর্বে যে রাসুল করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সব থেকে উত্তম কাজ কি নবী বলেছিলেন সবথেকে উত্তম কাজ হচ্ছে নামাজ ঠিক মতন আদায় করা দুই নম্বরে মা বাবুরের সাথে সদ্ব্যবহার করা আর তিন নম্বরে হচ্ছে যে আল্লাহর পথে জিহাদ করা বোখারি ও মুসলিম শরীফের হাদিস আর আরেকটি হাদিসের মধ্যে আসছে একজন সাহাবি আল্লাহ নবীকে এসে বলছেন মান আহ বেহসনে সাহাবাতি রসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আমার সদ ব্যবহার পাওয়ার অধিকার সব থেকে কার বেশি কালা উমুক আল্লাহ বলেন তোমার মা তারপরে সাহেব আল্লাহ নবী বলেন তোমার মা কালা সোম্মা মান সাহ তারপর আল্লাহ নবী বলছেন সোম্মা উমুক তারপরে তোমার মা সাহবেন সোম্মা মান তারপর কে কালা সোম্মা তারপর হচ্ছে তোমার বাপ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 আবার ছেলে চলে আসবে বাবা আপনার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় কিন্তু মা মা কিন্তু ঘুমায় না। ওই দরজায় গিয়ে কান লাগিয়ে থাকে। ছেলেটা কোথায় কোথায় গেল। গেল যে চলে রাগ করে। কখন ফিরে আসবে ঠান্ডার সময় কখন কি হয় না হয় এর কিন্তু ঘুম হয় না এই কিন্তু দরজা লাগিয়ে ওই ছেলেটার বা তার সন্তানের আশায় অপেক্ষায় দাঁড়িয়ে থাকে তারপরে যখন ছেলে অনেক রাতে বাড়ি ফিরে তখন ছেলেকে কোলের সাথে জড়িয়ে বলে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 যে সে তার ঘুম আসবে না তার পেটে খাবার যাবে না যতক্ষণ না ছেলেকে সে খাইয়েছে তাই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম এখানে তিনবার মায়ের কথা বললেন যে তোমার মা তোমার মা তোমার মা চতুর্থ বারে বললেন তোমার ভাব তো ভাইয়ের আমার কথা হচ্ছে এখানে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হাদিসে মা বাপের কথাও উল্লেখ করলেন যে তাদের ফজিলত হচ্ছে এরকম যে তাদের সাথে সদ এইভাবে করতে হয় সব থেকে বেশি সদ পাওয়ার অধিকার হচ্ছে তাদের আর একজন সাহাবি আল্লাহ নবীর কাছে এসে বলছে রে রাসুল আমাকে অনুমতি দেন আমি যুদ্ধে যেতে চাই তখন আল্লাহ নবী বলছেন তোমার মা বাপ জীবিত আছে নাকি তখন সাহাবি বলছেন হ্যাঁ আমার মা বাপ তো জীবিত আছে তখন আল্লাহ নবী বলছেন যাও তাদের খিদমত করে জিহাদ করে গাও ও মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন যাও মা বাপের খিদমত এবং তাদের সম্মান ও মর্যাদার কথা উল্লেখ করে বলছেন রাগে বা আনফুন রাগে বা আনফুন রাগে বা আনফুন মানুষ তার বৃদ্ধ মা বাপকে পেলো দুভুইকে কিংবা তাদের দুইজনের একজনকে কে বৃদ্ধ অবস্থায় পেল তারপরেও তাদের খিদমত করে জান্নাতে প্রবেশ করতে পারলো না জান্নাত যেতে পারলো না এদের মতো হতভাগা আর কেউ নাই এদের নাক ধোলাই হোক যারা বৃদ্ধ মা বাপকে পাওয়ার পরেও জান্ন আসছেন সহি হাদিস মোসনাদ আহমদে বর্ণিত হয়েছে রাসুল করিম সাল্লাহ একদিন খুদবার দেওয়ার জন্য মিম্বরে চাচ্ছেন। প্রথম ধাপে পা দিয়েছেন আমরা সবাই জানি যে আমাদের সমাজে বা আমাদের মসজিদ গুলাতে খোদবার জন্য যে মিম্বরটা তৈরি হয় এটা কাঠের তিন ধাপছেন তখন প্রথম তৃতীয় ধাপে পা দিয়ে বলছেন আমিন তারপরে জমান নামাজ খোদ্া হয়ে গেল সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ আজকে আপনি যখন মিম্বরে চাপলেন তিনবার আমিন আমিন আমিন এরকম বললেন ব্যাপারটা কি তেমন রসুল সাল্লাহাল্লাম বলছেন যে আমি যখন প্রথম ধাপে পা দিলাম তখন জিব্রাইল আমার কাছে এলো নে আমাকে বলল। যে ও আল্লাহ থেকে বঞ্চিত হোক সে হতভাগা গুনাকে মাফ করিয়ে নিতে পারল না সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক সে হতভাগা আমি বললাম আমিন তৃতীয় ধাপে যখন পা দিলেন তখনও বললেন আমিন কেন কারণ জিব্রাইল ফেরস্তা আমাকে বললেন যে যার কাছে আমার নাম এলো তারপরেও সে আমার সালে দরুদ পাঠ করল না সে আল্লাহ থেকে বঞ্চিত করে যদি আমরা জান্নাত যেতে না পারি তাহলে আমাদের মতন হতভাগা আর কেউ হতে পারবে না তাই যারাই বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, তাদের কি কথাটা মনে রাখতে হবে যে বৃদ্ধ পিতামাতা আমাদের জন্য বোঝ না বৃদ্ধ পিতামাতা আমাদের জন্য বোঝ না আল্লাহ নবী বলছেন আল্লাহর সন্তুষ্টি বাম্মাইয়ের সন্তুষ্টির ওপরে আর আল্লাহর অসন্তুষ্টি বাম্মায়ের অসন্তুষ্টির ওপরে মানে যদি আমরা আল্লাহকে সন্তুষ্টি করতে চাই আল্লাহর সন্তুষ্টি পেতে চাই তাহলে পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে আর যদি পিতামাকে সন্তুষ্ট না রাখতে পারি তারা যদি আমাদের প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে জানতে হবে আল্লাহ আমাদের প্রতি থাকবেন। এটাও মনে রাখবেন। যে আমরা আজকে যা করছি আমরা যদি আমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার না করি কালকে আমাদের ছেলেরাও আমাদের সাথে ভালো ব্যবহার করবে না যেমন করবেন তেমন ফল পাবেন যে সে করেনি ওই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 একটু সামান্য বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আসব সাথে থাকুন বিরতির পর স্বাগত জানাচ্ছি কথা চলছিল আজকে যদি আমি আর আপনি আমার বামমার সাথে ভালো ব্যবহার না করি তাহলে মনে রেখে দিবেন কালকে আমাদের ছেলেরাও আমাদের সাথে ভালো ব্যবহার করবে না তাই সব সময় এ কথাটা খেয়াল রাখবেন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 কিভাবে বুঝাতে হয় সে কথাও আল্লাহ তোর আমাদেরকে দেখিয়েছেন হজরত ইব্রাহিম আলী সাহতালের কথা আমরা কে জানিনা ইব্রাহিম একটা পরিবেশে আসছিলেন যে পরিবেশের মানুষ গুলা করতো মূর্তি বিক্রি করত বাজারে গিয়ে তাই একদিন হযরত ইব্রাহিম আলী সালাম তার বাপের কাছে গেলেন বাপকে দিনের দাওয়াত দেওয়ার জন্য সঠিক দিনের দাওয়াত দেওয়া এটা প্রত্যেক ছেলেদের দায়িত্ব বাপদেরকে বুঝাতে হবে এটা মনে করি আমার বাপ তো ওকে আমি আর কি বলবো আমার মা তো মাকে আমি আর কি বুঝাবো না আপনার বাপ মা হলেও আপনি হয়তো একটি পরিবেশে বা কোনো মাধ্যমে সঠিক ইসলামকে বুঝতে সক্ষম হয়েছেন আর সেই জিনিসটা আপনার পায়নি। আপনি আপনার বুঝাবেন শ্রদ্ধা জড়িত কণ্ঠে আদব বজায় রেখে ব্যবী না করে তাদের সাথে জোরে কথা না বলে সুন্দরভাবে নরমভাবে তাকে বোঝাবার চেষ্টা নেবেন যেমন আল্লাহ রবুল আলমিন কোরআনে হজতে ইব্রাহিম আলহ সাহাতামের কথা উল্লেখ করে বলছেন হজরত ইব্রাহিম আলাই সালাম তার বাপার কাছে আব্বা জান এমন মাবুদের ইবাদত কেন করেন এমন মূর্তির পূজা কেন কারণ লাউবসের যে শুনতেও পাইনা দেখতেও পাইনা ইউনি আনকা সাহয়া আর তোমার কিছু করতেও পারে না আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারেন সবাই জানি এই মূর্তি গুলা যাদের তোমাদের শুনে না এগুলি আব্বা জান এগুলি করতে পারবে না আর আব্বা লেমাতে আবুদু মালা ইয়সমা ওলা আবিকা মিয়া আহ সব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 কত সুন্দর করে বুঝাচ্ছেন যে কত সুন্দর করে আব্বার সাথে আসিয়া হে আব্বা জান এই শয়তানের পূজা করবেন না কারণ শয়তান হচ্ছে আল্লাহর একজন নাফার মান আল্লাহর একজন অবাধ্য জন এই অবাধ্য শয়তানের তুমি ইবাদত করোনা বা তার তুমি পূজা করোনা শয়তানের অলি হয়ে যাবে আর এই অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে চলে যান তাহলে মুক্তির কোনো আশাও আপনার থাকবে না আমার বলার উদ্দেশ্য ভাই রামা হযতে ইব্রাহিম আলাই সালাম কত সুন্দর করে কোথা শ্রদ্ধা জড়িত কণ্ঠে তার আব্বাকে এগুলাকে তুমি কি মানো না এদের তুমি বদনাম করছো এগুলাকে তুমি স্বীকার না। আমাকে তুমি এই কাজ থেকে বিরত থাকতে বলছো এরকম কথা যদি আগামীতে কোনোদিন বলো তাহলে আমি তোমাকে পাথর মেরে শেষ করে দিবো এরকম কথা যদি আগামীতে বলো তাহলে তোমাকে এমন মার মারবো যে তুমি চিরদিনের জন্য আমার থেকে বিদায় হয়ে যাবে ভাড়া আমার আজকে আমরা যারা এরকম একটা সমস্যায় ভুগতে আছি যে মা আমার কথা শুনছে না মা বিধাতে সিঁড়ি এমন নানা রকমের জড়িত রয়েছে বাপ আমার কথা শুনছে না তাদের জন্য দৃষ্টান্ত হচ্ছে এই দৃষ্টান্ত যে ইব্রাহিম আলহ সাত তার বাপ দিয়েছিল। কথাকে করেছিল। এগুলি আমাদের জন্য বাপে অথবা আমার দুঃখ করার কোন কথা নাই বাপের কাছে গিয়ে মায়ের কাছে গিয়ে বোঝানোর পরে যদি তার না বুঝে তার জন্য আমার করার কিছু নেই তার জন্য আল্লাহর কাছে আমাকে জিজ্ঞাসিত হতে হবে না কারণ তারা যদি না মানে তা আমার করা কি আছে তো ভাইয়েরা আমার কথা হচ্ছে যে মা বাপের প্রতি আমাদের অধিকার আর মা বাপের প্রতি আমাদের সদ মধ্যে এটাও সামিল আছে যে তাদের হেদায় কথা ভাবতে হবে এবং তাদেরকে নসিহত করতে হবে যদি তারা সঠিক পথে না থাকে অনেক ছেলেরা আজকে নামাজ পড়ে অনেক ছেলেরা পরিবেশ পেয়ে নামাজি হয়ে গেছে পরিবেশ পেয়ে সুন্দর একটা পরিবেশ পেয়ে মাসাল্লাহ খুব ভালো করে নামাজ টামাজ পড়ে কিন্তু তার বাম্মারা নামাজ পড়ে না এখন এই ছেলের উচিত হচ্ছে যে তার বাব মাকে বুঝাবে নামাজের কথা তাদেরকে বলবে জোর করে তো আর মানাতে পারি না কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে তাদেরকে নসিহত করতে হবে এটা আমাদের দায়িত্ব আমি বুঝে নিয়েছি যথেষ্ট হয়ে গেছে। আমার বাম্মা কি করছে না করছে বড় প্রমাণ হচ্ছে যে তাদের আখেরাতের মুক্তির কথাও আপনাকে ভাবতে হবে কারণ তো আখেরাতের মুক্তি হচ্ছে বড় মুক্তি আরে দুনিয়ার সুখ আমরা বাবা মাকে কত সুখ দিব বাপের জন্য বিশাল বড় বিল্ডিং বানিয়ে দেন বিশাল বড় বিল্ডিং বানিয়ে দেন সুন্দর বিল্ডিং বানিয়ে দেন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 দুনিয়া থেকে তাদেরকে যেতে যাবে দুনিয়াতে বড় বড় ধনী বড় বড় টাকাওয়ালা বড় বড় পয়সাওয়ালা দুনিয়াতে আসছিল কিন্তু কারো টাকা কারো পয়সা কারো বিল্ডিং কারো বাড়ি কারো বিষয় সম্পত্তি কোটি কোটি টাকা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 সন্তানের হিসে দায়িত্ব যে আমরা পিতা মাতাকে দিনের দাওয়াত দিব যদি তারা দিন থেকে দূরে থাকে আজকে এপর্যন্তই সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ ও বারাকাত আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিছ টিভি বাংলা